আবু হুরাই রাহ রদিল হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লা আলাইসাল্লাম বলেছেন প্রত্যেক আদম সন্তানের জন্মের সময় তার পার্শ্বদেশে শয়তান তার দুই আঙুল দ্বারা খোঁচা মারে ইসা ইবনু মারিয়াম আলাহসাল্লাম এর ব্যতিক্রম সে তাকে খোঁচা মারতে গিয়েছিল তখন সে পর্দার উপর খোঁচা মারে